স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে অত্যন্ত জরুরি আর একটি যেটা মুসলিমদের জন্য একটি জরুরি বিষয় আজকের যুগের মুসলিমদের জন্য সেই বিষয়টি আজকে কোরআনে হাকিম থেকে নিয়ে আসছি সেটি হল বকরার একশো বিশ নম্বর দশ্চিন কালেও রাজি হবে না তোমার উপর ইহুদ ওলান্ন সর এবং খ্রিস্টান হ্যাত্তা ব্য মিল্লতাহ যাবৎ তুমি অনুসরণ করবে তাদের মিল্লাতের তাদের মিল্লাতের অনুসরণ ছাড়া তারা কশিন কালেও তোমার উপর রাজি খুশি হবে না রাজি খুশি তখনই হবে যখন তুমি তাদের ধর্মের তাদের মিল্লাতের অনুসারী হয়ে যাবে আসলে ইসলামের মূলনীতি হলো ইন্নামাল মিনুমুনা ইহোয়াহ মিন্ডাই একে অপরের ভাই ইন্নামা দিয়ে বলেছেন একমাত্র মমিনাই একে অপরের ভাই যারা মোমিন নয় যারা মুসলিম নয় তারা মুসলিমের বঞ্চিত করবে না সেটাকে জুলুম করবে না সেটাকে তুচ্ছতা করবে না অপমান করবে না একজন মুসলিমের অনিষ্ট মন্দ হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট করবে তুচ্ছ মনে করবে নগণ্য মিত্রতা মুসলিমদের সাথে মুসলিমদের মিত্রতা হবে এটাই হলো আল্লাহর বিধান যেমনটি সুর আল এম রনে আল্লাহ বলেছেন তার অভিভাবক সাহায্যকারী রূপে গ্রহণ করে ফলে ইসা মিনাল সেই সে আল্লাহর দিনের কোনো কিছুর উপরে আর নেই তবে। আত্মরক্ষার জন্য যদি কোনো কিছু করতে হয় সেটা ভিন্ন জিনিস ভয় থাকলে তখন বাহ্যিক কিছু বলা যেতে পারে কিন্তু মন থেকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা কোনো সুযোগ নেই আমাদের ধর্ম আল্লাহ তালা জল ইমরানের একশো দশ নম্বর আয়াত সেখানে বলেছেন উম্মাতিন কুন্তুম নাস। তোমরা সর্বশ্রেষ্ঠ একটি জাতি মানব কল্যাণের জন্য যাদেরকে বের করা হয়েছে আনা হয়েছে পৃথিবীতে তোমরা কত উত্তম জাতি মানুষের সাথে যুদ্ধ করো কোনো স্বার্থের জন্য নয় যুদ্ধ করা ওদেরকে জান্নাতে নেওয়ার জন্য তোমরা যুদ্ধ করা ওদেরকে জাহান্ন থেকে বাঁচাবার জন্য। কত ভালো মানুষ নিজের জীবন বিপন্ন করে তাকে জাহান্ন থেকে বাসাবো কত ভালো মানুষ কত ভালো উত্তম জাতি তোমরা তারাও তাদের নিজ ধর্ম মানব ধর্মটি বুঝতে পারে আল্লাহর দিনটি বুঝতে পারে ইসলাম বুঝতে পারে মুসলমান হয়ে জান্নাতে চলে যায় নাসুদ্দিন আলবানি একটি হাদিস ময়না করেছেন একদিন নবীজি খুব হাসছিলেন খুব হাসছিলেন এত হাসেন কেন তখন বেঁধে নিয়ে যেতে হচ্ছে ওদেরকে জানাতে যাবে না কি খারাপ লাগতেছে জান্নার সেই অকল্পনীয় সুখের জগৎ যারা বুঝে না তাদেরকে সেই সুখের জগতে নিতে গেলে কিছু যুদ্ধ তো লাগে ইসলাম যে যুদ্ধের কথা বলছে সেটা মুসলমানদের স্বার্থের জন্য নয় অমুসলিমদের স্বার্থের জন্যই তাদের উদ্ধারের জন্যই সবহান এই জন্য ইসলাম যে বলছে তাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে শত্রুতা না পোষণ করলে তো কখনো মুসলিমরা তাদেরকে ইসলামের দাওয়াত দেবে না তাদেরকে জাহান নাম থেকে উদ্ধার করার চেষ্টা করবে না শত্রুতা থাকলে সংঘাত থাকবে সংঘাতটা থাকা উচিত বিরোধী থাকা উচিত এই বিরোধী থাকলে পরে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে দিয়ে জাহান নাম থেকে উদ্ধার করা যাবে সবাই বন্ধু হয়ে গেলাম তারতে তাহলে তো না। তার মনে খারাপ লাগবে এমন কোনো বলতে চাইবে না তার ফলাফল কি হবে অজান্তে জাহান নামে পড়ে যাবে আর উদ্ধার পাবে না এজন্য অমুসলিমদের স্বার্থেই মুসলমানদের উচিত যতক্ষণ সে ইমান না আনছে যতক্ষণ সে এক আল্লাহর প্রতি ইমান এনে জাহান নাম থেকে বাঁচার পথে না হাঁটছে ততক্ষণ তার সাথে কোনো বন্ধুত্ব নেই বাপে পুতে যেমন যতক্ষণ তুই স্কুলে না যাবি তুই শত্রুতা কেন বাবা যদি ঠিক আছে বাবা কয় না এটা পিতৃ স্নেহ নয় এটা সন্তানের প্রতি দয়া মায়া নয় বরং এটাই নিষ্ঠুরতা সন্তানকে বোকা থাকতে দিল মূর্খ হতে দিল আজীবন মূর্খ তার গ্লানি বয়ে বেড়াবে সন্তান আর পিতা কঠোর হন সেই কঠোরতাই তার জন্য রহমত তার জন্য দয়া যেহেতু মুসলিমদের অসলিমদের সাথে কারোর সাথে কোনো বন্ধুত্ব নেই আল্লাহ তালা বলেছেন আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করেন না ওই অমুসলিমদের সাথে ন্যায় পরায়ণ আচরণ করতে ইনসাফ করতে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে না বা বের করার ক্ষেত্রে অন্য কাউকে সাহায্য করে না ওই সব মুসলিমদের সাথে খুব ন্যায়সঙ্গত আচরণ করো মানবিক আচরণ করো তাদেরকে খাওয়া সাহায্য করো সবই করতে পারবা এগুলো তো কোনো বাধা নেই কারণ ইসলামে এত আমত্য আম খাদ্য খাওয়ানো মানবিক সাহায্য করা এক্ষেত্রে কোনো বাস বিছান নেই যেমন হাদিসে বলা হয়েছে আমিন্ন আলাদি সেই মানুষরা যার দিক থেকে নিজেদের নিরাপত্তা অনুভব করে যে সে আমাদের তো এখানে আমাদেরকে নিষেধ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি খ্রিস্টানদের ধর্ম অবলম্বন না করবে তারা তোমাদের উপর রাজি হবে না তারা যতক্ষণ খ্রিস্টান থাকবে তোমার সাথে সত্যতা করবে করুক এটা থাকার প্রয়োজন আছে তুমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করোনা সুরা আলমাই দে্লা বলেছেন তারা একে অপরের বন্ধু হবে এটা তাদের ধর্ম আর তোমরা বন্ধু হবে এটা তোমাদের তোমরা কেউ যদি ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো বন্ধুরূপে গ্রহণ করা এক জিনিস আর ইনসাফ করা যাবে না এটা তোমারও স্বার্থ আছে ওদেরও স্বার্থ আছে হয়তো একদিন এই বন্ধুত্বের লোভে তারা ইসলাম কবুল করে জান্নাতের পথ পেয়ে যেতে পারে আবার তুমি যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো তুমি জান্নাতের পথ হারিয়ে তাদের মতো যাহার নামে চলে যেতে পারো অতএব তোমাকে রক্ষার জন্য এবং তাদেরকে ইসলামের দিকে আসার সুযোগ করে দেওয়ার জন্য এই শত্রুতার প্রয়োজন আছে যেখানে বন্ধুত্ব চলবে চলবে চলবে না না। অন্য সব সব কিন্তু এখানে মূল কথা হলো তাদের জীবনধারা গ্রহণ করা তাদের লাইফ স্টাইল গ্রহণ করা তাদের বিধি বিধানকে গ্রহণ করা তাদের আইন বিধিবিধানকে যদি কোন মুসলিম মনে করে যে হ্যাঁ এটা ইসলামের মতই পালনীয় সুন্দর তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল তার সাথে ইসলামের কোন সম্পর্ক থাকবে না এটা কঠিন জিনিস সুরানো নবীর প্রতি ইমান আনতো এবং নবীর কাছে যে ওয়াহিনাজিল হয়েছে সেই ওয়াহিকে বিশ্বাস করত। তাহলে মত্তাখাযু হুমাউলিয়া তারা এই ইমানদাররা অমুসলিমদেরকে কিছুতে বন্দুরূপে গ্রহণ করত না যখন বন্ধুরূপে গ্রহণ করেছে বুঝা গেল এদের ইমানের পথে বলো আল্লাহ একমাত্র তুমি যদি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো তোমার কাছে তোমার জন্য কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারীও নেই অতএব কিছুতেই তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করা এটা মুসলমানের জন্য কোনো সুযোগ নেই বর্তমানেও না ভবিষ্যতেও না কোন ভবিষ্যতে আল্লাহ এটা এজন্যই আমাদেরকে দিয়েছেন যে বন্ধুত্বের কারণে বন্ধু যে দিন পালন করে আরেক বন্ধু সেই দিন পালন করা শুরু করে দেয় অতএব এদের সাথে বন্ধুত্বের কোনো সুযোগ নেই আল্লাহ যারা ইহুদে বা বিজাতির বন্ধু হয়ে ধর্মত্যাগী বলেছেন হয়ে গেল আর এরা হলো জাহান্নী সেখানে বসবাস করবে তোমাদেরকে যদি তারা কাফের বানিয়ে দিতে পারতো কত ভালো হতো তারা কাফের বানাতে চায় তোমাদেরকে হাসাদামিম এটা তাদের একটা হিংসা তোমরা কেন ইমান নিয়ে জান্নাতে যাবা এই হিংসায় তারা এটা কামনা করে ওরা তোমাদেরকে আবহাওয়ার কুফুরি দামে ফিরিয়ে নিয়ে যাবে পিছনের দিকে নিয়ে যাবে তখন তোমরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান হয়ে যাবে অহু ওখাই রা অসির বরং আল্লাহ তোমাদের সাহায্যকারী তিনি উত্তম সাহায্যকারী অতএব তোমরা আল্লামুখী হ তাদের মুখী হইও না কিছুতেই প্রিয় ভাই বোনেরা আল্লাহ বিশ্ব বাস্তবতা যত উৎপীড়ন যত নিপীড়ন যত যুদ্ধবিগ্রহ যত মানুষ হত্যা যত কিছু সব কিছু মুসলিম দেশগুলির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সমস্ত চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে আল্লাহ চেয়ে বেশি জানার তো কেউ নেই এটা আল্লাহর কথা আল্লাহ বলেছেন আলু না কুমু খাবালা তোমাদের ধ্বংস করতে কোনো ত্রুটি তারা বাদ দেবে না কোনো ত্রুটি করবে না তোমাদেরকে ধ্বংস করার জন্য যা করা লাগবে সব তারা করবে অতএব ভেতরের খবর কিছুতেই কোন অমুসলিমকে জানিও না এটা আমাদের ধর্ম অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে আমরা তাদের সাথে ইনসা পূর্ণ আচরণ করবো ইনশাআল্লাহ ন্যায়সঙ্গত আচরণ করবো কোন সন্দেহ নেই তারাও আমাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করবে কোনো সন্দেহ নেই কিন্তু বন্ধুত্ব সম্ভব নয় এই মূলনীতিতে আমরা বিশ্বাস করি এবং এই মূলনীতির উপর চলবে ইনশাআল্লাহ সময় হয়েছে একটি বিরতির বিরতি শেষে আবারও এই আয়াতে আমরা আসবো ইনশাল্লাহ এই মূলনীতি বর্ণনা করবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন পথে তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি বৈরিল মগদুব্যালাই হিমুব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 জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের চলা যায় না কাল রাত দশটায় সকাল In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, beg for three days, who control the world? that means God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument Our to God be wrong. Look, Dr. Jaakirer Shange Alapkori. Today, at 6.30am, you have to be here in Bangladesh. <swastano>: Peace TV, Bangladesh. The first time we have been here in the last few years, বন্ধুত্ব হবে আল ওলা শত্রুতা মিত্রতা মুসলিমদের সাথে মুসলিমদের মিত্রতা হবে এটাই হলো আল্লাহর বিধান যেমনটি সুর আলে এমর আল্লাহ বলেছেন মুমিন যদি কোন তার অভিভাবক সাহায্যকারী রূপে গ্রহণ করে ফলে আল্লাহ হাফিজ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 বরণ করেছে সেই সব দেশের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি আমূল পরিবর্তন হয়ে তাদেরই দেশের মতো হয়েছে এটা সচেতন মুসলিম মাত্রই আমরা জানি অতএব এই বন্ধুত্ব তো তাদের জন্য ক্ষতিকর তাহলে তারাও তো আর হক পেল না মুসলিমরা যদি তাদের মতো হয়ে যায় সুপথভাবে কি করে তারাও জাহান নামের পথে চলে যাবে আর মুসলিমরাও জাহান নামের পথে চলে যাবে মুসলিম আর অমুসলিম যদি একাকার হয়ে যায় আর এটা অবস্তব যেমন আল্লাহ জাতির মধ্যে ইমানদারদের সবচেয়ে বড় দুঃমন হিসেবে পাবে আলিয়ম্বর দুঃমন হিসেবে পাবে ইহুদিদেরকে এটা সারা বিশ্বে আজকে প্রমাণিত ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলিমদের যত বিপর্যয় প্রত্যেকটা বিপর্যয়ের পিছনে ইহুদিদের হাত আছে নবী সাল্লা জীবনেও মদিনার জীবনেও যত বিপর্যয় আজাব যুদ্ধ গিয়ে সংঘটি করিয়েছিল কনাইশকে ক্ষিপ্ত করে নবীজিকে ছাদের উপর থেকে পাথর বেড়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ছাগলের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল হেন ষড়যন্ত্র নেই যেটা তারা করেনি শেষ পর্যন্ত বন কোরআজা বন নদীর তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করে তারপর খায় পরে তারপর বহিষ্কার করা হয়েছিল এই কারণে। তাদের সাথে হয়েছিলেন আচরণ মুসলিমরা অবশ্যই করবে ব্যবসা বাণিজ্য করবে দেয়া নেয়া করবে কিন্তু হৃদয়ের বন্ধুত্ব এটা সম্ভব নয় এটা হলে মুসলিম শেষ হবে তারাও ক্ষতিগ্রস্ত হবে তারা আর ইমানের পথ পাবে না পথ আরেকটা পথ দুই পথ কিছুতে এই দুই দল একে অপরের বন্ধু হবে না কিন্তু এখানেও নেয় পরায়ণ আচার আচরণ সবকিছু সামাজিকতা এক রাষ্ট্রে বসবাস পরস্পরের অধিকার দেয়া এবং একে অপরের উপকার করা মানব সেবা করা এগুলি সব চলবে কিন্তু হৃদয়ের বন্ধুত্ব যতক্ষণ সেই ইমান না আনবে এটা হবে না এটা তো আল্লাহর হক এটার কোনো বাস্তব প্রভাব তো সামাজিক জীবনে আসবে না যেহেতু এটা মনের ভিতরে থাকবে সামাজিক জীবনের সে ইনসাফ করবে কারণ আল্লাহ নির্দেশ ইসলামী চরিত্র সলমান ইমান যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে রক্তের বাঁধন আছে এটা আমি ছিন্ন করব না চাচা আবু তলবের গৃহ থেকেই তিনি তার দিন প্রচার করেছেন মুক্তি জিন্দিগির অধিকাংশ সময় ব্যাপী এগুলো ঠিক আছে কিন্তু মনের বন্ধুত্ব চলবে না কোনো ক্রমেই ইহুদিরা তারপরে যারা মুর্শিক তারা তারপরে খ্রিস্টানদের ভাবে বলা হয়েছে এরা বন্ধুত্বের অনেকটা কাছাকাছি পাবে তাদেরকে মুসলমানদের কারণ ঈশা ইসলাম আমাদের নবীজির আগের নবী ছিলেন আবার ইসার্লাম আসবেন এরা অহংকার করে না মূল কথা হলো আল ওলা বন্ধুত্ব মিত্রতা শত্রুতা হবে ইমানের ভিত্তিতে পৃথিবীর যে কমান আনুক সে আমার বন্ধু সে যে ধর্মেই থাকুক না কেন যে জাতি বন্যের মানুষই হোক না কেন ইনামতক্ষণ সে অন্য ধর্মে আছে এসে তোমরা একটি কালেমার দিকে যে কালেমা আমাদের আর তোমাদের মাঝে এক সেটা কি আল্লাহ আল্লাহ ছাড়ার কারোই বাদ তোমরা না আমরা এক আস না আমরা এই পয়েন্টে কাজ করি একটা একত্রতা ঘোষণা করি এটা হতে পারে আন্তধর্ম সংলাপের মধ্যে প্রত্যেক ধর্মে মানব হত্যা অন্যায় হত্যা ধর্মে জেনা ব্যবিচার মহাপাপ আমরা কাজ করব। কিন্তু অন্তরের বন্ধুত্ব এটা শুধু মুসলিমে মুসলিমে হবে যেমন ইহুদিরা ইহুদিদের সাথে খ্রিস্টানরা খ্রিস্টানদের সাথে পত্তলিকরা পত্তলিকদের সাথে এটা প্রত্যেকেরই ধর্ম প্রত্যেকেরই ধর্ম পালনের অধিকার আছে ওদের অধিকার আছে আমাদের সাথে শত্রুতা করার আমাদেরও অধিকার আছে তাদের সাথে শত্রুতা করার কোনো সমস্যা নেই নিজে নিজের ধর্ম প্রত্যেকে পালন করবে একাকার হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আজকের অনেক মুসলিমে এই জিনিসটা মানছেন না এটা ভয়ঙ্কর একটা জিনিস আল্লাহ বলেছেন সুরা হুদের এই আয়াতে যে ও তার কেন ইল আল্লা ফার যারা শিরিক করছে জুলুম করছে ওদের দিকে ঝুঁকে পড়ো না তাহলে আগু স্পর্শ করবে কি ভয়ঙ্কর কথা ওদের সাথে ঝুঁকে পড়লে মনটা গেলে হেন আপনাকে যদি আমি সুদৃঢ় না করে দিতাম আপনি একটুখানি তাদের প্রতি ঝুকে পড়ছিলেন মামাত যদি একটু ঝুঁকে পড়তেন তাহলে এই পৃথিবী জিন্দিগির ডাবল শাস্তি পরকালের জিন্দগি মৃত্যুর পরের জিন্দিগির ডাবল শাস্তি আপনাকে আমি আস্বাদন করতাম যদি ওদের প্রতি ঝুঁকে পড়তেন এখানে সামান্যতম এই সুযোগ নেই মনের দিক থেকে সবসময় এটা বৈরী থাকবে আমাদের ধর্ম আমাদেরকে যা বলেছে ইসলাম যা বলেছে সেটা পালন করা তৌফিক দান করুন नाम करो जो जकत दिए सम्पद के विशुद्ध कर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 এই দায়িত্ব পূরণ করুন ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা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 पर्दाय से आदर्श नीतिमाला जा मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सारियर नीतिमाला सोमवार मंगलवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेषेवी बांगल्